সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আপনাদেরকে আমাদের এই আলোচনা চক্রে স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে এই আলোচনায় আমরা নিয়ে আসবো ইংলিশ মিডিয়াম যে শিক্ষা প্রতিষ্ঠান গুলো আছে সে ব্যাপারে আমি খান মাদানী এবার আমাদের সামনে পরিচয় তুলে ধরবেন অন্যতম মেহমান শেখ আমি শাহিউল এবং ডক্টর আমরা এখানে ইংলিশ আলোচনা করতে বসেছি। আমরা এখানে আলোচনা করব যে এখান থেকে আমরা কি ধরনের শিক্ষা দিচ্ছি কি ধরনের শিক্ষা হচ্ছে এবং কি ধরনের শিক্ষা আমরা দিব এবং কি ধরনের প্রজন্ম আমরা এখান থেকে তৈরি করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে শুনবেন প্রথমেই আমি আমার বামপাশের ডক্টর ইন্ডিয়ান ইন ব্লাড কালার বাট ইংলিশ ইন টেস্ট ইন ওপিনিয়ন লড ম্যাকলে তখন শিক্ষা কারিকলে বলেছিলেন শিক্ষা বিভাগের দায়িত্ব ছিলেন তিনি রানির পক্ষ থেকে উপমহাদেশে আমরা এই মুহূর্তে যারা আমাদের মধ্যে আর এই দেশের যে জনতা আছে তাদের মধ্যে যোগাযোগ স্থাপন করবেন তারা আমাদের পক্ষ হয়ে যাদেরকে আমরা শাসন করি তারা এমন হবে যে তাদের ব্লাড এবং কালার হবে ইন্ডিয়ান রক্ত এবং গায়ের রং কিন্তু তাদের রুচি তাদের চিন্তাধারা তাদের নৈতিকতা এবং তাদের বুদ্ধিবৃত্তি সবই হবে দেশের বিচার বিভাগ বিভাগ শিক্ষা বিভাগ সব অদৃশ্য হবে সেই নিয়ন্ত্রণে চলছে যদিও আমরা স্বাধীনতা দাবি করিগুলো তিনটি জিনিস একদম আমি নিচের থেকে শুরু করি একদম শুধুমাত্র আমরা এই কমিকে আবার সেদিকে নিয়ে যাব। সেভাবেই উঠবে এবং তারা অনেক সুযোগ সুবিধা পৃথিবীতে পাবে তাদের একটা লক্ষ্য আছে তৃতীয় হলো মিস্ত্রিত শ্রেণী যেরকম ইন্টারন্যাশনাল ইসলামিক বা ধর্ম নিরপেক্ষতা নামে ধর্মহীন হবে না অপরদিকে তারা বিশ্বের বাজারে টিকে থাকবে চাকরি বাকরি প্রতিযোগিতা সমাজের টিকে থাকবে এই একটা চিন্তায় এই মিশ্রিত ইংলিশ স্কুল তাহলে আমরা একটা পিকচার পেলাম এখানে যে ইংলিশ স্কুল বাংলাদেশে বা ভারতেও হতে পারে যেগুলো আছে সেগুলো তিন শ্রেণীতে বিভক্ত এক হলো তাদের উদ্দেশ্য আমরা ওস নিয়তের উপরে হামলা করব না কিন্তু বাস্তব যেটা দেখা যায় সেটা হলো বাণিজ্য ভিত্তিক আর এক শ্রেণীর স্কুল হলো যারা ইন্টেলেকচুয়াল তাদের একটা টার্গেট আছে এবং আর এক ইংলিশ স্কুল হয়েছে যেগুলো দিন এবং দুনিয়াকে সমন্বয় করে তারা করছেন এখানে দুইটা প্রশ্ন কিন্তু আমরা একটা আলোচনা করা দরকার সেটা হলো যে আমরা বলেছিলাম যে জাতি গঠনে আমরা বাংলাদেশে আমরা হলাম মুসলিম জাতি তো সেই মুসলিম জাতি গঠনে এই ইংরেজি মাধ্যমে কিভাবে অবদান রাখছে দেখা দরকার আর দুই নম্বর আলোচনা করা এই ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর মাধ্যমে আমরা নিজ দেশে পরদেশই তৈরি করতেছি ক্লাসিফাইড করি হ্যাঁ এটা কিন্তু একটা মারাত্মক একটা ট্রেন্ড যেটা আমাদের জাতিকে হয়তো আগামী দশ বা বিশ বছরে একটা ভিন্ন ডাইরেকশনে নিয়ে যেতে পারে তো এখন আমরা আসি প্রথমেই যে আমরা যে মুসলিম জাতি এই যে মুসলিম কথাটা আমি বলছি এই ক্ষেত্রে ইংলিশ স্কুলগুলো কেমন ভূমিকা রাখা দরকার আমরা ইংলিশ মিডিয়াম কিছু বৈশিষ্ট্য ও কিছু তথ্য বা ইতিহাস সম্পর্কে আমরা জানলাম ডক্টর মসলিহুদ্দিন সাহেবের কাছ থেকে এবং শেখ শাহ অলিউল্লা সাহেবের কাছ থেকে এই আলোচনার আলোকেও আমরা বলতে পারি যে আসলে এই ইংলিশ মিডিয়াম স্কুলগুলির বাহ্যিক আমরা প্রকাশ করে থাকি আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো যে সেই বিশ্বের সাথে অন্যতম দেশগুলি বা উন্নয়নশীল দেশগুলির সাথে সামঞ্জস্য রেখে আমরাও অগ্রগামী হতে বা হব এই লক্ষ্যে কিন্তু এই প্রতিষ্ঠানগুলি প্রতিষ্ঠা করা হয়েছে এটাই আমরা বাহ্যিকভাবে এই লক্ষ্য উদ্দেশ্য পাচ্ছি কিন্তু যে সমস্যার কথা আপনি উল্লেখ করলেন যে অনেক সময় নিজ দেশেও আমরা পরদেশের দেশের নাগরিক তৈরি করছি अर्थात इस मुसलुद्दीन साहेबर बहु अतर तरसिक गे तुल्यिक नागरिक थे तो मना हमें जो विषय चिन्हित करती मीडियम नाम दिए आज যেগুলিতে হয়তো বাহ্যিক ভাবে ইংলিশ মিডিয়াম তাদের সাথে একটা উন্নয়নের দিকে অগ্রসর হওয়ার একটা চিন্তা প্রকাশ করা হচ্ছে এই ধরনের কিছু রয়েছে। যেগুলি তো এটা যদি হয়ে থাকে তাহলে কোনো সন্দেহ নাই এটা আমাদের জন্য খুবই একটা ভালো জিনিস নয় কলঙ্কের খারাপ দিক বা আমাদের জন্য ক্ষতিকারক বিষয় আর ইসলামের আলোকে আমরা বলতে পারি যে ইংলিশ শিখে যদি পার্থিব বিষয়টাকে বা ইসলামকে আরও সকলের কাছে ফুটিয়ে তোলা যায় তাহলে এজন্য ইসলামের কোনো ইংলিশ শেখাতে কোনো বাধা নেই বরং ইসলাম উৎসাহ দিয়েছে যদি ইসলাম প্রচারে বা ইসলামের স্বার্থে যদি এটাকে আমরা ব্যবহার করতে পারি কোনো বাধা নেই তাহলে আমরা অবশ্যই এই ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে এগুলিকে স্বাগত জানাবো প্রথম বিষয় দ্বিতীয় বিষয় আমরা এই স্কুলগুলিকে আমরা বা কর্তৃপক্ষকে আমরা অনুরোধ জানাবো যে এটা হলো একটি মুসলিম জাতি मुसलिम जता देश स्वाधीनता सबकिछ जाना सुरक्षार नागरिक तैर करतेजे कारिकुल के बाद शिक्षा कारिकुल शिक्षा नीति से गुडी के इंगलिस भाषा असुविधा नहीं मूल विषयगुली যেন ইসলামী মূল্যবোধ করতে পারি একটা বিষয় হলো যে ইংরেজি স্কুল থাকবে আমরা এর পক্ষে আছি কিন্তু এর সাথে আমরা স্মরণ দিতে চায়। সেটা হলো যে আমরা হলাম মুসলিম জাতি এই ইংরেজি স্কুলে পড়ে আমাদের বাচ্চারা যেন এখন আমি ডক্টর মুসলিম সাহেবের কাছে একটু জানতে চাইব যে উল্লাহ সাহেব যেটা শুরু করেছিলেন যে এই ইংলিশ স্কুলগুলোর মাধ্যমে কালচার পরিবর্তন হয়ে যাচ্ছে আদব আখলা পরিবর্তন হয়ে যাচ্ছে আমাদের সালামের প্রচলন ইংলিশ স্কুলগুলোতে গুলোতে করা দুই নম্বর তখন আমার ড্রেস তো সাধারণ মুসলিম ছেলে মেয়েদের জন্য যা রুচিকর বিশেষ করে মেয়েদের জন্য না। ইংরেজদের সাদা স্কুলে অসলমান স্কুলে তারা মিনি পরা নিষিদ্ধ করে দিয়েছে অলরেডি তারা নিজেরাই সেটা বহন করছে না তারপরে কথাবার্তার যে স্টাইল আর সেটা গিয়েই কোনো কোন ধরনের শুদ্ধ বাংলা সৌদি আরব যখন দুতো চাকরি করেছে চীনের রাষ্ট্রদূত ইংরেজি জানেন না রাশিয়ার রাষ্ট্রদূত ইংরেজি জানেন না কেন তারা তাদের সভ্যতাকে ওইভাবে আমরা শিক্ষার জন্য ইংরেজি শিক্ষা আমাদের প্রয়োজন আরেকটা জিনিস আমি বলবো আমার স্ত্রী একবার একটা ইংলিশ স্কুলে ইন্টারভিউ দিলেন বাছাই করা হলো পাঁচ জনের মধ্যে তিনি টিকে গেলেন তাদের মধ্যে দুই কি তিনজনকে নেওয়া হবে তিনি সেকেন্ড কিংবা থার্ড হলেন ইন্টারভিউ দিতে যখন গিয়েছেন মানে মৌখিক সেগুলাতে যে কি করা কি যে বানানো হচ্ছে সেখানে কোনো আর্টে আরেকটা জিনিস বলবো যতই বলুন যে আমাদের দেশে নেতা নেত্রীরা বলছেন যে বাংলিশ হবেন না কিন্তু দেশের সুযোগ সুবিধা চাকরি বাকরি সকল কিছুক্ষণ কিন্তু চাকরি বাকরি এবং কি দেশের প্রশাসন দেশের নেতৃত্ব সকল ক্ষেত্রে যখন বাংলা এবং ইসলামিক কালচার উভয়টাকে যারা ভালো আত্মস্ত করেছে ইংরেজির তাদেরকে যখন প্রাধান্য দেওয়া হবে করে আপনারা কিন্তু আমাদের সাথে ধৈর্য ধরে থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল আল্লাহর হুকুম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 अन्य नीतिम लेंदेन प्रति शुक्रबारत दसटाय पुन सम्प्रचार सकाल साढ़े आठटाय बांगलेश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 बारकत ब्रेकर पर अपना स्वागतमी आज के आलोचनार विषय माध्यम स्कूल মুসলিম জাতি গঠনে স্কুল কিভাবে অবদান রাখতে পারে তো ব্রেকের আগে আপনি যেটা বলছেন সেটা কন্টিনিউ করেন প্লিজ তো এই আমি যেটি আমার আলোচনা বলছিলাম যে প্রতিষ্ঠানগুলি এই ধরনের কিছু রয়েছে निजेश नागरिक शक्ति जनशक्ति गोदी सन्देह ना खुबी जिन कलंक दिखाने क्षतिकारक विषय और इसलम आलोक इंगलिस शिखे जदि पार्थिव विषयम के आकल फुटे तोला जाए यह इंगलिस शिखाते बाधा नहीं বরং ইসলাম উৎসাহ দিয়েছে যদি ইসলাম প্রচারে বা ইসলামের স্বার্থে যদি এটাকে আমরা ব্যবহার করতে পারি কোনো বাধা নেই তাহলে আমরা অবশ্যই ইংলিশ মিডিয়াম যেগুলি রয়েছে এগুলিকে স্বাগত জানাবো দ্বিতীয় বিষয় আমরা এই স্কুলগুলিকে বা কর্তৃপক্ষকে আমরা অনুরোধ জানাবো যে এটা হলো একটি মুসলিম জাতি আমরা আমাদের মুসলিম বা জাতীয়তা বা আমাদের দেশের স্বাধীনতা বা সবকিছু জানা আমরা সুরক্ষার জন্য আরো যোগ্য নাগরিক তৈরি করতে পারি সেজন্য আমাদের কারিকুলাম কে বা শিক্ষা কারিকুলাম শিক্ষানীতি সেগুলোকে ইংলিশ ভাষাই হবে অসুবিধা নেই কিন্তু তার মূল বিষয়গুলি যেন ইসলামী মূল্যবোধ গড়ে তোলে একজন ছাত্রের সেই রকম আমরা যদি দিতে পারি করে নিতে পারি তাহলে আমরা সত্যিকারইভাবে এই সমস্যা ইংলিশ মিডিয়ান স্কুলগুলির মাধ্যমে সফল হব সার্থক হব তাহলে আমরা এখান থেকে দুটো বিষয় সামারাইজ করতে পারি একটা বিষয় হলো যে ইংলিশ স্কুল থাকবে আমরা এর পক্ষে আছি কিন্তু এর সাথে আমরা শরণকুরিয়ে দিতে চাই সেটা হলো যে আমরা হলাম মুসলিম জাতি এই ইংরেজি স্কুলে পড়ে আমাদের বাচ্চারা যেন অমুসলিম না হয়ে যায় এবং মুসলিম বিরোধী না হয়ে যায় অনৈতিক না হয়ে যায় এখন আমি ডক্টর যে যেটা শুরু করেছিলেন যে এই ইংলিশ স্কুলগুলোর মাধ্যমে কালচার পরিবর্তন হয়ে যাচ্ছে আদব আখলা পরিবর্তন হয়ে যাচ্ছে এ ব্যাপার আমরা কি করতে পারি কালচার পরিবর্তন হবেই আমরা গিয়ে আসসালাম আলিক শিখছে না করে বলতে উচিত আমাদের সালামের মেয়েদের জন্য পড়ছে। সে তো মুসলিম কালচারে বহন করছে না তারপরে কথাবার্তার যে স্টাইল আর সেটা গিয়েই যেন কোন ধরনের শুদ্ধ বাংলা বলা যেন সেটা নিষিদ্ধ করে দিয়েছে অনেক জায়গায় তুমি বাংলায় কথা বলো তাহলে তুমি ইংরেজি শিখতে পারবে না নিয়ে আমরা শিক্ষার জন্য ইংরেজি শিক্ষা আমাদের প্রয়োজন কিন্তু ইংরেজি শিক্ষা আমাদের দিন নয় ধর্ম নয় সে কালচার আমাদের আয়ত্ত করতে আমার কিছু নয় প্রয়োজন আমরা শিখবো চতুর্থ তো যে ইংরাজি বাংলা ভালো বলছে তাকে আমরা তাকে হবে। তিনি সেকেন্ড কিংবা থার্ড হলেন ইন্টারভিউ দিতে যখন গিয়েছেন মানে মৌখিক তখন প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল সেখানে উপস্থিত হয়েছেন লিখিত সময় ছিলেন না বোরকা আছে উনি এখানে আসছেন কেন তো সেকেন্ড হয়েছেন নিবেন আপনার তিনজন আসতেই পারেন না কিন্তু দেশের সুযোগ সুবিধা চাকরি বাকরি সকল কিছুক্ষণ কিন্তু তাদেরকেই প্রাধান্য দেওয়া হচ্ছে করে দেওয়া হচ্ছে সুতরাং বক্তব্য তখনই কাজে লাগবে যখন মুসলিম কালচার একদিকে আরেক দিকে দেশীয় কালচার বাংলায় যারা উন্নত তাদেরকে চাকরি বাকরি এবং কি দেশের প্রশাসন দেশের নেতৃত্ব সকল ক্ষেত্রে যখন বাংলা এবং ইসলামিক যারা তখনই কিন্তু ছেলেরা ওগুলাকে ইগনোর করে এই দিকে আরো ঝুঁকে আসবে আচ্ছা তার মানে আমরা আমরা এখান থেকে বুঝলাম যে এই মানে অপসংস্কৃতি বলবো আসলে বা আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর আসলে ল্যাকিং আছে पिता मांग भाई परिचालक अभिभावक हिसाब सन्तान के लालन पालन करा কারণ আল্লাহ রাসুল সাল্লাম বলেন এই হাদিসটি আল্লাহ রাসুল সাল্লাম বলছেন যে ঘরেই হোক না কেন সন্তান জন্মের মুহূর্তে সে ইসলামী স্বভাবে জন্মলাভ করে কিন্তু এরপরে তার বাবা মা তাকে ইহুদি বানায় ফেলে अथवा बाबा माता ख्रीटान बनाए अथवा बाबा माता अग्निपूजक बनिए फेले तस्लिम अभिभावक मुसलिम बाबा मार दायित्व हल्त के यहुदी बनाना मुसलिम बनानो मन करबेह नई एक मुस्लिम बाबा जदि हन सत्यारे मुस्लिम हन तरह दायित्व हलो सतान के जन्म पर जान मुसलिम सन्तान हिसाब से गड़े उठे एट मूल दायित्व ना आल्लाब आलो जबाब दिये सम्मुखीन होते যে আমি ঢাকায় থাকি তো ঢাকায় আমার একজন খুব ঘনিষ্ঠ বন্ধু মানুষ তিনি বললেন তার ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতেন স্কুলটি খুব মানে নাম ধাম সুপরিচিত নাম বলতে যাচ্ছি না আমি তো সেই স্কুল থেকে উনি ছেলেকে নিয়ে চলে আসলেন আর পড়ালেন না জিজ্ঞাসা করলাম কেন এত টাকা পয়সা দিয়ে আপনি পড়ালেন ওখানে ইংলিশ স্কুল সেখানে নাম দিয়ে যে সাবজেক্টটা পড়ানো হয় সেখানে ইসলামের শরীয় বা আলিফও বা নেই সেখানে বরং ধর্মের নাম দিয়ে ধর্মীয় সাবজেক্টে কোন প্রতিমার সাথে কিভাবে উপাসনা করতে হবে এটা পড়ানো হয় ধর্মের নাম দিয়ে একটা ছেলে আমার ছেলে বা মেয়ে নার্সারি থেকে যদি ও লেভেল পর্যন্ত তাকে এই প্রতিমার পূজা শিখানো হয় তাহলে এর ইসলাম কথায় থাকবে এর কোন আদর্শের অনুসারী হচ্ছে গিয়েছিলাম तो देख ला सरकार मुसलिम छात्री सरकार इिक स्टाडी नियोग दिए भियन सरकार करा मुस्लिम छात्र छात्री आज तक प्रपार इसलमे जरा अभिज्ञ आज इसलमिक स्टाडीज पढ़ाते हैं जे भियना सरकार कर আমার জানা কিন্তু একটা সমৃদ্ধ ইসলামিক স্টাডি সিলেবাস আছে আপনারা শুনে খুশি হবেন আমি সেই অনেকদিন ধরে হিসেবে আছি আপনার স্কুলের অভিভাবক শিক্ষক প্রতিষ্ঠাতা সবাইকে আল্লাহ ইংরেজিতে ইসলাম শিক্ষার বিষয়টাকে একেবারে বাধ্যতামূলক আমি একটু বলি এখানে আমার অনেক ছাত্র বা ক্যান্ডিডেট আমি পাই ইসলামিক স্টাডিজে যারা হলো খ্রিস্টান এবং হিন্দু তারা ব্রিটেনে বসে ইসলাম পড়ছে আর আমরা ইসলাম পড়ছে না শ্রোতা আপনারা আলোচনা শুনছিলেন ইংরেজি মাধ্যমের সম্পর্কে আমরা মনে করি যে ইংরেজি মাধ্যম স্কুলগুলো দরকার আছে কিন্তু সেগুলো যেন আমাদের মুসলিম কালচার মুসলিম আকিদা মুসলিম বিশ্বাস অনুযায়ী গড়ে ওঠে এটাই দরকার এই কামনা নিয়ে আজকের আলোচনা শেষ করছি আসসালাম আলাইকুম الله وبركاته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 क्लो सामान्य एकहार होते महामूल्यवान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 এবং এইট থ্রি সুইফ বিআইসি কোড আই বিও বি ডাবল টু আইন জি বিভাই থ্রি জিরো নাইন সিক্স থ্রি ফোর জিরো ওয়ান জিরো টু ফোর ওয়ান নাইন টু পাউন্ড অ্যাকাউন্ট নম্বর जीरो जिनो डबल वन थ्री टू थ्री जिनो टू इस डलर अट्ठन्ट नंबर जिरो डबल वन थ्री टू थ्री जिरो थ्री टा पाठ मेल कर एट द रेट